প্রিয় শ্রোতা অবস্থাপিত হচ্ছে ইমরান আয়াত চল্লিশ থেকে আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি আর আমার স্ত্রী বন্ধা কাইফিয়তটা কি হবে ওকাদে বালাগানিয়াল কি বারো আই বালা বালাগত নিহা একশো বিশ বছর হয়ে গেছে আমার ব্যাপারটা এভাবেই হবে ব্যাপারটা এমনইমা তোমাদের থেকেই হবে তিনি কাইফত জানতে যে আমি জওয়ান হয়ে যাব। আমার স্ত্রীও জওয়ান হয়ে যাবে নাকি অন্য কোনো ভাবে হবে আল্লাহ আনহু উত্তরে আল্লাহ বলেন যে কাদালিক যেন আল্লাহ তালা ওয়াজে করতে পারেন এই জন্যই ওনার দিলের মধ্যে আল্লাহ তালা ঢেলে দিছেন বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছে এমন দুজন নারী পুরুষ থেকে সন্তান পয়দা করবেন এই কুদরতে আজিমা এটাকে জাহির করার জন্যই আল্লাহ তালা আল্লাহ আসওয়াল হাজরত আলহিসের অন্তরে ঢেলে সেটার প্রতি মন খুব বেশি আকৃষ্ট হয়ে গেছে। المبشر المبشر আমার স্ত্রী গর্ভবতী হবে এটার উপর কোন নিদর্শন আমাকে দেন কল আয়াল আল্লাহ رمزا এর উপর নিদর্শন হলো আলিহি এর উপর তোমার নিদর্শন হলো আল্লাহ বিরত থাকবে মানে তুমি ইচ্ছে করে থাকবে মা না হলো তকদির আলিহি পারবে না তুমি এমন না যে তিন দিন তুমি করে কথা বন্ধ রাখবে এটা না বরং আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বলতেই পারবে না যেটা আসছে বললেন যে তিন দিন রাত্র ইল্লা রামজা ইশারা আইঙ্গিত ছাড়া ইশারা আইঙ্গিতে বুঝাতে পারবে কিন্তু কথা বলতে পারবে না তিন দিন কিন্তু জিকির আজগার সব করতে পারবে রেখেছেন এবং তোমাকে তোমার যুগের বিশ্ববাসীর মাঝে বিশ্বের সব নারীদের মাঝে মনোনীত করেছেন কারণ হজরত মারিয়াম আলি হাসালাম তিনি জুমলা আফদল না জুমলা নিদনা বরংমা ইয়া দুইটা কারণে হতে পারে একটা হতে পারে এটা যে হয়তো ওই শরীয়তের মধ্যে মোকদ্দম ছিল এই কারণে সেজদাটাকে মুকদ্দম করা হয়েছে অথবা সেজদা এটা যেহেতু এই আহাম একটা এই জন্য এটাকে আর আরেকটা যেটা এটা কেউ কেউ বলছেন যে গাফলতি হয় না যতটা গাফলতি হয় পরে মার রা কে আইন বলে বোঝানো হলো যে ওয়ার্ক আইন রা আইনদের সঙ্গে রুকু করো তাহলে যেন এই আইন এদের রুকুটাকে মেয়ার বানানো হলো যে এদের সঙ্গে রুকুটা করো তাহলে এদের সঙ্গে রুকুটা করো মানে যারা বাস্তবে রুকু করার পর যাদের নামে এখানে এই সল্লি মাল মুসল্লিন এটা হতে পারে ঐ শরীয়তে এইভাবে হুকুমটা ছিল যেমনটা ইসলামের প্রথম জমানায় ছিল মহিলারাও অন্যান্য মুসল্লিদের সাথে নামাজ পড়া যেত হয়তো সেখানে এই বিধানটাই ছিল বাকি রইলে একটা কথা যে পিছনে হাসিয়ার মধ্যে একটা কথা গেছে যে ইহুদিদেরকে বলছেন হাসিয়ার মধ্যে ইশারা দিছে নামাজ পড়ো এ দ্বারা বোঝানো যে যেহেতু তাদের শরীয়তের মধ্যে রুকু ছিল না এই জন্য তাদেরকে বলা হয়েছে তোমরা এমন এমন নামাজ পড়ো যে নামাজের মধ্যে রুকু আছে এটা হাসিয়াওয়ালা বলছেন হাসিয়াতে সেখানে সহবির হওয়ালায় আসে। গালেবান সেই হাসিয়াটা এটা গলত হবে কারণ ওখানে এখানে কোনো জায়গায় এখানে এই আয়াতের তাস্রী দ্বারা তো বোঝা যে রুকু ছিল আর ওনারা ওই দিন মোতাবেই ছিল এইটা হয়তো হাসিয়া সহবির মধ্যে সব কথা মাতাবার না সে হতে পারে যে এটা হয়তো একটু মকসাদ হল ইসবাতুর যে রসুল সাল আলী হাসাল্লাম তিনি যা বলেন সেটা আমার পক্ষ থেকে খবর পেয়ে বলেন নিক্ষেপ করেছিল তখন আপনি সেখানে তো হাজির ছিলেন না মা কুমতালা দেহিম তাদের কাছে তো হাজির ছিলেন না ঈদ ইউন আকলাটারি করার উদ্দেশ্যে যেন তাদের সামনে স্পষ্ট হয় যে কে মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে তারা এই ব্যাপারটি নিয়ে বাদানুবাদ করছিল তখনও আপনি তাদের কাছে উপস্থিত ছিলেন না অমা যে আপনি এটা জানবেন প্রয়োজন পড়ে না তারপরেও যে সকল তাদের রদ করেন তো সেটা সব পক্ষে যতগুলো দলিল পেশ করা হয় তার মধ্যে এই এই আছে যে রসুল সাল আলী হাসাল্লাম সব জায়গায় হাজের নাজের না ওদেরও কিছু এই পাগলামি সুলভ কিছু দলিল আছে ওই যেখানে আলম তারা বলে আলম তারা তো ওই যে বলে যে যদি হাজির না থাকতেন তাহলে আলাম তারা কেন বলছে এটা তো যে কোনো মোখাতবো হইতে পারে যে কোনো মোখাতো কি আমরা সবাই তখন হাজির ছিলাম এরপরে আমার নিজের কানে এসোনা অনেকদিন আগে আমি তো হেদরত্ন পড়ি নেত্রকোনার ওখানে এক জায়গায় এই মারোনা অলিপুরি সাহেবের মাঝে আর এই যে আল্লাহ নবী কে বসর বলছে আল্লাহ নবী কে তো ইনসান বলে নাই এই যে বসর ওই কি যেন ইন্নামা আনা বাসার বলছে যে এই যে বাসার বলতেছে তারপরে তখন তো তোর রক্ত কোথা থেকে মাথায় আসবে কিন্তু পরে না দেখে যে ব্যাপারটা যদি এমনই হয় বাসার বললে যদি নূরের তৈরি হয়ে যায় তাহলে সব মানুষকে তো ঈদ আনত বাসার ঈদ আনত বাসার সবাই তো আমরা মারা গেছে না আলাইহি মা আলাই এটার থেকে আমাদের বিরাট একটা ইব্রতের জিনিস আছে এই যে এই ওদের যে মূল ব্যক্তিটা যাকে তারা আলাহ হজরত বলে আহমদ রেদা বেড়ে লবি যে যিনি তাদের আলা হজরত আলাহ হজরতের ফতোয়ার কিতাব আছে বিশাল তার মানে ওয়াকে এই আর কিতাবটা দেখলে বোঝা যায় এই লোকটা আসলে আমাদের দেশে যে সকল ওই বেরুলা আছে যে মানে আসলেই এলএম কালাম বলতে কিচ্ছু নাই এদের আলা হজরতের অবস্থাটা আসলে এমন ছিল না এলএম কালাম তার মধ্যে যথেষ্ট ছিল কিন্তু রবাহ আলমিনের ইয়াটা দেখো যে এত এলেমালা মানে আলফাজের এলেম এলেমালা কিন্তু এই লোকটা বাইগিন জিনিসগুলো সে বুঝতে পারেনি একদমই স্পষ্ট জিনিসগুলো বুঝতে পারেনি আমাকে কোন দিক দিয়ে আটকিয়ে ফেলে এবং সত্যিকারের এলেম যেটাকে বলে এলেম হক সেটা থেকে হয়তো আমি অন্ধকারই থেকে যাই অন্ধকারী থেকে যাই এরকম তো কত এলিমওয়ালা গুজরাইছে না পিছনে কত এলিমওয়ালা যে সম্রাট আকবরের কাছে ছিল ফাইজি সে কোরআন শরীফের কি তার কাছে কম থাকলে হরকত নোকতা হরফ দ্বারা লিখছে আবুল ফজল হয় দুইজন ছিল সম্রাট আকবরের গোমরা হওয়ার পিছনে যাদের দখলটা এরা দুই ভাই তিন গুমরাহটা করছে একদম মূর্খ ছিল তেরো বছর বয়সে এসে রাজা হয়ে গেছে তো লেখাবটা পাইসি তে এই মানুষগুলো কি থাকবে না সময় এই জাতীয় মানুষগুলো থাকবে না যে জাহিরি আলম বহুত আছে কিন্তু দেখা যায় ওনারা এমন এমন কাজ করে ফেলে যে আমাদের মতন ছেলেরা বুঝে বললো অবাক হওয়ার আল্লাহ তারা আলফাজুল কাবির তোমরা পড়ছে এটা হাদিসে পড়বা যে পূর্বের উন্মতরা যেই কাজগুলো করছে ঠিক একই কাজ তোমরাও করবে তো হাদিসের মধ্যে আসছে পূর্বের জমানের মধ্যে কেউ যদি তার মায়ের সাথে জেনা করছে তাহলে সেটাও আমার উন্মতের মধ্যে কিছু ফর্দে করবে একবার শিবরমে শিবরিনা আল ইসলামের মোকাবেলে দাঁড়িয়ে গেছে নবীর মোকাবেলায় দাঁড়িয়ে গেছে তো এর আগে যদি এরকম মানুষ থাকতে পারে এত পরে থাকতে পারে না থাকতেই পারে স্বাভাবিকইটা এই জন্য কিতাব আদি অনেক লিখতেছে অনেক বড় আলেম অনেক বড় আল্লাহ এটা দেখে তুমি এই ব্যক্তির কথা সহিং কথাটা সহিং ব্যক্তি না উনি যেহেতু বলছে অত এটা সহি এটা না এটা কি ওই যে আলী রবিআর একটা কথা যেটা কয়েকবার এর আগে বলছিলাম কিন্তু কথাটা করার চেষ্টা খেলাপ হয়ে গেছে এটা তুমি আমল করো না তাই অন্যের বেলায় তুমি যদি করো তাহলে কি তোমার খুব মুখলেজ বলবো আমি রসুলের কথার ব্যাপারে তোমার মূলনীতি হলো ওয়াহেদ যদি কোরআনে করিমের খেলা হয় তাহলে যারা রসুলের পক্ষ থেকে নকল করতেছে না কোরআনে করিম এটাই তো হলো এই ওই দুই জিনিস দুই জিনিসকে তামাচুক করলে মা এই জন্য এই কথাটা সবসময় মাথায় রাখবা এরিফিল হাক তা দিনের মধ্যে সবসময় হক যাওয়ার জন্য জায়গায় রাখবা কিভিদটা যেন একদমই না আসে আমি যেটা বুঝছি এটা হক আর বাকি দুনিয়ার সব জাহান নেমে কে বলছি কথাটা তুমি যেটা বুঝো এটাও যেন তোমার নসুসের আলোকে বাকি তারপরেও তুমি একটা ভয়ের মধ্যে থাকে হয়তো আমার তো ভুল হইতে পারে যে কোনো একজন আমার চেয়ে বয়সে ছোট লেখাপড়া জানে না কিছু জানে না সেও যদি আমার কাছে এসে বলে যে এই কোরআন শেফির দ্বারা তো এটা বোঝা যে এই কথাটা এমন না ভালো করে করে শোনো তুমি হতে পারো যে তার মাধ্যমে তোমার এখন অবস্থাটা কি হয়েছে তুমি কে বললো এই তুই কি বুঝস তুই কয়দিন কদিন আগে তোর দেখছি তুই কি বুঝস আচ্ছা একটা কথা হলো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আল্লাহ নীতি এটা যেটা মনে আল্লাহ রুবা মাতাগির আবুজাহ ইমান পায় নাই আবু সুফিয়ান পরে কত সবের থেকে বঞ্চিত হয়ে গেছে তাই না আরবের মধ্যে সর্দার এমনি কেউ সর্দার হইত না বাস্তবে তাদের মধ্যে সর্দারের সিপত ছিল এটা আল্লাহ তালা একটা নিজাম এটা আল্লাহর নিজাম আল্লাহ তালা আমাদেরকে হকটা বোঝার তহফিক দান করেন এই জন্য হাদি দোয়া শিখানো হয়েছে যে আল্লাহ আল্লাহুম্মা আরিনা আল-হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়ারিনা আল-বাতিলা বাতিলা ওয়ারযুকনা সিনাওয়াহ এটা একটা আছে আরটা আছে হলো আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইবনি মিন শাররি nafsi আরেকটা আছে হলো আল্লাহুহদিনী লিমাখতলিফা ফীহি মিন আল-হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদী মান তাশাউ ইলা সিরাতি সেখানে বাস্তবে যেটা হক সেটা আমাকে সেটার পথ আমাকে আল্লাহ তারা নিজাম লানাহ দিয়ান্না হস বলে আল্লাহ ওয়াদা করে ফেলছেন একেবারে অথবা একজনে সে শহীদ মেহনত করবে এখলাসের সাথে শহীদ হকটা খুঁজতে থাকবে আর হকটা পাবে না এটা কক্ষনি হবে না আমাদের হুজুর বলতেন যে কোন লোক যদি এখলাসের সাথে কোনো হক্কানি পীর খুঁজতে থাকে এরপরে সে চলে গেল হইল কোন ভণ্ড পীরের কাছে এই অবস্থায় সে দীর্ঘদিন থেকে মারা গেছে তাহলে কসম করে বলা যাবে যে এই লোক আসলে এখলাসের সাথে হকানি পীর খুঁজে নেই এখলাসের সাথে যদি হক্কানি পীর খুঁজত অসম্ভব যে সে তার জীবনে শেষ পর্যন্ত একটা ভণ্ডপীরের দরবারে করে থাকবে এটা অসম্ভব এখলাসের সাথে যদি সে আল্লাহকে পাওয়ার জন্যই খুঁজে তাহলে ওখানে গেলে সে যখন দেখবে যে এখানে তো আসলে আল্লাহ নাই প্রথম প্রথম কিছুদিন থাকলো সেখান থেকে এসে এসে যাবে নিশ্চিত এসে যাবে আর যখন সে কিছু দুনিয়ার লোক পেয়ে ফেলছে তখন হয়তো প্রথমে তার ভিতরে আল্লাহ তলব থাকলো ও দুনিয়া দেখে এখন দুনিয়াটার মধ্যে ফিরে গেছে এই এই লোকের আল্লাহ কখনো এখান থেকে বেরই করে নেই কখনই বের করে আল্লাহ নীতি এটা না যে একটা বান্দা সে আসলে আল্লাহর দিন সহি রাস্তাটা পেতে চাইবে আর সে ভুল পথে চলে যাবে কখনোই ফিরে আসবে না এটা কখনোই হবে না ভুল পথে যেতে পারে কিন্তু তার ভিতরে যদি তলব থাকে এখলাস থাকে অবশ্যই ফিরে আসবে وما كنت لديهم فجاءت له او ما كنت لديهم فچলো যে যে কথারা বলতিছিলাম যে এটা এটাও তাদের মোকাবেলায় যতগুলো দলিন وما كنت لديهم اذ يلقون اقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم اذ يختصمون في كفالتها فتعرف ذلك فتخبر به إنما عرفته من جهة الوحي اذكر إذ قالت الملائكه তার নাম হবে মারিয় ছেলে একসাথে নামটা হবে ওই নয় নম্বর হাসির মধ্যে দেখো একটা কথা আছে এটা তারা ওই কুফারদের কথাটাকে রদ করা আল্লাহ তাল উদ্দেশ্য যারা বলে যে নারুবিল্লা তোমার নারাউদ্দুবিল্লা মারিয়াম আল্লাহ সাহেবাহ তো নামটা উল্লেখ করে এটা বোঝানো হলো যে আরবদের মধ্যে স্বাভাবিক রেওয়াজ হলো যে কোনো জি শরাফ ব্যক্তি তার স্ত্রীর নাম নেয় না আর আল্লাহ তো কালাম করেন আরবের সাধারণ অতএব যে মারিয়াম আল্লাহ হবে মারিয়াম তা হজরত ইসা আলহ ইসলাম কেউ মাসিহ বলা হয় আবার শেষ জমানায় যে আসবে মাসিহ দজ্জাল তাকে বলা হয় তো অজেতা মুখ হলো ইসলাম তিনিও সফর করছেন সাঈদ আহমদ পালনপুরী হাফিজাহুল্লাহ হুজরের একটা বয়ানের মধ্যে একবার দেখছিলাম লিখিত বয়ান যে আসা আলী ইসলাম ওনার ল কব আর হজরত আর দাজ্জালের লকব মাসি পূর্বে কিতাব গুলোতে মানে ইহুদি ইহুদিদের কিতাবে সেখানে এইভাবে কথাটা ছিল যে দুইজন মাসি আসবে তার মধ্যে একজন হবে সাহেক আর একজন হবে কাদেক সিদ্দিক আর কাদ তো ইহুদি যারা ছিল ওদের ওরা খত করে ফেলছে দুইজন মাসি আসছে আসবে একজন হবে একজন হবে একজন হবে মাসি দাজ্জাল তো প্রথমজন হবেন সাহাদেক এটা প্রথম ব্যক্তি প্রথম জনকে ওরা কাজেক মনে করছে আর দ্বিতীয় জন যে আসবে তারা তারা সাদেক মনে করবে এই অনুসারী যারা হবে তার হবে ইয়াহুদি হাদি চরিপে আসছে মেসকাত যখন বের হবে জুহুরটা হবে তার তো দজ্জালের অনুসারী হবে আসফাহানের সত্তর হাজার ইয়াহুদি ইরানের আসফাহান একটা এলাকা আছে যেটাকে আমরা বাংলাতে ইসফাহান বলি তো এই আসফাহানের সত্তর হাজার ইয়াহুদি ওই দজ্জালের আউয়ালে মুের মধ্যে হবে ওই ইরানের এক তাবলীগের সাথে সাথে মুলাকাত হয়েছিল তো উনি বলছে যে ওই আসবাহন ওই এলাকাতে এই সত্তর ভাগ না আশি ভাগ যেন বললো ওখানে ইহুদি একবার ইহুদিদের মূল মূল ইহুদিরা আসল স্থানীয় ইহুদি আর এমনি প্যালেস্টাইনে ইসরায়েলের মধ্যে হলো বিভিন্ন জায়গা থেকে আস এসে এরা বসতি কাছে কিন্তু মূল যাদের যেখানে একদম বসতি ওই আসবাহান ওইটা ইহুদিদের মূল একটা বসতি অনেক আগের থেকে ওখানে তারা আসছে তো যে তাদের এখানে সবুজের কথাটা যে ওদের এখানে খলত হয়ে গেছে প্রথম জনকে তারা কাজে মনে করছে দ্বিতীয় জনকে তারা মনে করবে এই জন্য তারা দ্বিতীয় জনের একবার খুব করবে আল্লাহ আমাকে আমাদেরকে জীবিত রাখো হাজর আলিহা সালাম কে খেতাব করলেন তার দিকে কথা বোঝাবার জন্য যে তিনি সেই সন্তানটা জন্ম দেবেন এই যে কথাই বলতেছে মারিয়ামের দিকে প্রথম দিনই জানা বোঝানো হয়ে গেছে যে বাবা থাকবে না বাবা থাকবে না ইল আলা আহিম কারণ আদত হলো যে পুরুষদেরকে নিজবত করা হয় তার বাবাদের দিকে বাবাদের দিকে যখন হয়েছে মায়ের দিকে আলী ইসলামের বাবাই থাকবেনা তিনি মর্যাদার অধিকারী হবেন দুনিয়াতে সাফা যেটা মকসুস হবে ওনার উন্মতের জন্য সাফাতে কোবরানা তিনি মানুষের সঙ্গে কথা বলবেন শিশু অবস্থায় এবং পরিণত বয়সে কালাম কথা বলার সময়ের পূর্বেই কথা বলবেন এবং সেই কথাটা কাহালের মতো হবে তার মানে কাহালের সময়ে তিনি যে কথা বলবেন ওরকমই হবে ফিল মাহাদির কথাটা এই জিনিসটা বোঝাবার জন্য কাহালের সময় কথা বলবেন এটা তো স্বাভাবিক এখন দু একসাথে জেনে বুঝাইলো যে ওনার পরিণত বয়সে যেমন স্পষ্ট হবে ছোট্ট অবস্থায় এমন হবে কোল মাহাতের শব্দ অর্থ হলো বাচ্চাদের বিছানা এটা আর কি বাচ্চাদের বিছানা আসে বা কোল আসে অমিনা পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন তিনি বললেন যে কিভাবে আমার সন্তান হবে ولم يمسسني بشر امك কোন পুরুষ স্পর্শ করেন নি بتزبی بتزواج ولا غيره ولم اكن بغيه যেটা মারিয়ামে আসছে قال الامر كذلك من خلق ولد منك بلا اب الله يخلق ما يشاء اذا قضى امرا اراد خلقه فانما يقول له كن فيكون اي فهو يكون وجفيكون بلا هيئه فيكون, فيكون رفعت كن إيربوري. কোন এর পরে আমর পরে যদি ফা আসে তাহলে আন মুখ হয় কিন্তু এখানে মনসুব যে হল না এই আল বললো আমি তাকে কিতাব শিখাবো কিতাব দ্বারা উদ্দেশ্য কি পরে যেহেতু আসতেছে সেই হিসেবে বোঝা যায় যে কিতাব দ্বারা কিতাব উদ্দেশ্য না এরপরে এটাকে স্পষ্ট করে দিচ্ছেন এটা হলো আল কিতাবি যেন ব্যাখ্যা আর আল হেকমা এর ব্যাখ্যা হলো ইলা ব্যাখ্যাটাকে উড়াই দেওয়া যাবে এটাও তো হইতে পারে যে আল্লাহ তারা প্রথমে বলছেন যে কিতাব এবং হেকমত দিব এই কথাটাকে পরে বলতেছেন হেকমাতের হাতের লেখা খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল তো এই যদি এটা ধরা হয় তাহলে বোঝা যায় যে হাতের লেখা সুন্দর হওয়া এটা একটা মিনজানি বলে একটা বড় একটা ন্যান হাতের লেখাটা সুন্দর হওয়া কাছে তাকে রসুল বানিয়েছি কথাই সহিবাহ বা আদালু এখানে এটা জাইফ কথা বা আদাল মানে হলো স্বাভাবিক অন্যান্য নবীদেরকে যেই বয়সে নবুদ্ আলি ইসলাম কে কে বলছেন হজরত জিব্রাই এই সপ্তাহ কথা একদম এই পর্যন্ত কথা শেষ হয়েছে যে আপনার সন্তান হবে সেই সন্তানকে আল্লাহ এই নবুয় দেবেন কিতাব কিতাবের এলিম সবটা কথা শেষ এটা বলে এরপর ইসলামেরুরিয়াম এরপর মারিয়ামা আলহ ইসলাম কি হয়েছে সেটা মারিয়ামে সুরা মারিয়াম অতিবাহিত হয়েছে তোমাদের ৪০ বছর বয়সে নবদ প্রাপ্ত হইছেন এবং নবদ প্রাপ্তির পর আরো আশি বছর দুনিয়াতে ছিলেন তাকে যখন আল্লাহ তালা উঠিয়ে নেন তখন ওনার বয়স ছিল বছর এটা একটা কৌল তবে রাজে কৌল যেটা সেটা হলো একশো বিশ বছর কাশ্মীর এটাকে তার জিতে ফাইজুল বাড়িতে সামনে এসে তিনি চল্লিশ বছর থাকবেন প্রথম সাত বছর সাত বছর আর কম থাকবেন এরপরে মাহদি মারা যাবে আমরা পেয়ে যাই দুনিয়ার পরিস্থিতি আসলে যা অসম্ভবের কিছুই না একেবারে আল্লাহ তালা আমাদের কবুল করে দোয়া করতে তো অসুবিধা নেই আল্লাহ তুই দোয়া কবুল করে ফেলেন এরপর কিভাবে সেই দোয়াটার জোহর হবে সেটা তো আল্লাহ তালে ব্যবস্থা করবেন তাই না إذا اراد الله شيئا هيأ له اسبابه اذا اراد الله شيئا هيأ له اسبابه فلما بعثه الله تعالى إلى بني اسرائيل ته حضرت عيسى عليه السلام کے جب بني اسرائيل اللہ قال لهم إني رسول الله إليكم أني أي بأني اني جئتكم بايه من ربكم امي تمہادر کے سے تمہارے رب کے পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি على صدق من ربكم العلامه تکی هي আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি বানাবো আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি বানাবো কাহাই তৈরি কাফ এটা ইসমি কাফি ইসমি এর অর্থ হলো মিথলা সুরাত আর এটা আখলকো তো আমি তোমাদের জন্য পাখির আকৃতির নাই বানাবো মাটি দ্বারা এরপর তাতে আমি ফিরবে। তাহলে তখন তা আল্লাহ হুকুমে পাখি হয়ে যাবে তিনি তাদের জন্য চামচিকা বানাইছেন তো তাম যে মানে বাদুর বাদুর বানাইছেন একটা এটা একটা এটা এত তাপসীল ইসরায়েলি রেওয়ায় কোন রেওয়া আসছে যে বলতেছেনু আকমালুত্তের কারণ এই বাদুর এটা আকমালুত্ত অন্যান্য পাখির তুলনায় তুলনামূলক এটার মধ্যে অঙ্গ বেশি আছে আকমালুত্ত মানে এটার সাদিউন আছে তারপরে এটার তাহিদু আবার অন্যান্য প্রাণীর মতো বাচ্চাদের মতো বাচ্চা দেয় আবার আকমাল উত্তায় অর্থ বলতে হবে তোমাদেরকে লিয়ান্না আকমালুত্তায় খালতানা ইয় ফানা ইয়ু তখন ওই বানানোর পরে সেটা উড়ে যাইতেছে আলমিনোক আর রব্লা আলমিনোকের মাখলোকের মধ্যে তমিজটা এটাই যে দৃষ্টির আড়ালে হয়ে গেছে যেহেতু মোকামল হয়ে গেছে এবার আসতে পড়ে মরে গেছে